জাকাতের একটা গুরুত্ব আছে মুসলমান সমাজে যে সমস্ত ধনপতিরা ধনকুবেররা আছে তাদের মালের একটা অংশ মুসলিম গরিবদের মাঝে বন্টন করার ব্যবস্থা ইসলাম করেছে যাতে मुसलमान माजे को गरीब ना थे कोभा वंचन भोगे जाते एकक्रेणी मानुष शुदू भोग कर और एक श्रेणी मानुष से भोगे को अंश तबे ये हे पर क्यों खा क्यों खाना तालोगान मानी विश्वास करी तब पद्धति आयुक्त श्रेणी मानूष आनियाार सम्पद के सकल मानुषे समान भागे भाग करते चाय इसलाम यहां ना উপার্জনশীল যে তার যে অংশ হবে উপার্জন যে করে না তার সেই অংশ হবে এটা হতে পারে না বরং ইসলাম প্রত্যেক অধিকারীর অধিকার ঠিক ঠিক ভাবে আদায় করে থাকে ইসলাম এটাও বলে না তুমি শুধু জমা করে যাও জমা করে যাও আর তার থেকে তোমাকে ব্যয় করতে হবে না ইসলাম এতেও রাজি না ইসলাম বলে যে তুমি জমা করো তার থেকে কিছু হক আছে কিছু অধিকার আছে যা তুমি ব্যয় করো আল্লাহর পথে দান করো পুঁজিবাদে ইসলাম বিশ্বাসী না যেমন সাম্যবাদে ইসলাম বিশ্বাসী না আমার মাল আমি জমা করতে পারি কিন্তু সেই মালের মধ্যে অংশ আছে অভাবীদের গরিবদের আল্লাহ হক হক সেই হকের কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন পাট প্রকার মানুষ সেই হক পেয়ে থাকে জাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ মেরুদণ্ড জাকাত দিলে পরে মানুষের মাঝে পবিত্রতা আসে কিসের পবিত্রতা जकत मान ही हवित्रता जकत मान हमें बरकत बर्धनशीलता जेहेतु मुस्लिम जकत देवारमे निजे माल के पवित्र करजे के पवित्र करे तरह निजे माले की बर्धन है वर्धनशीलता आई इसलमी परिभाषा जकत के जकत बला आसले पवित्रता बर्धनशीलता जकत फरज है मक्काय तार विस्तारित विवरण अवतीर्ण है मदिनाए कम विवरण যে আপনার মাল হিসাব পরিমাণ হলে সেই মাল আপনার বছর পূর্ণ হলে পরে আর সেই মাল থেকে একশো টাকায় আড়াই টাকা আল্লাহর হক আপনাকে দিতে হবে ফরজ আর জাকাত হলো ইসলামের কয় নম্বর রুকন পাঁচ নম্বর না কালামান নামাজ রোজা হক জাকাত না না না ইসলামের তিন নম্বর রুকুন নামাজের পর হচ্ছে জাকাতের স্থান আল্লাহ তালা যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই আর তা হলো যে একশতে আড়াই টাকা আপনাকে দিতে হবে ফসল হলে পরে যদি তা বৃষ্টির পানিতে হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি সেচের পানিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ ধান অথবা গমে পড়া পড়ার কায়ে করার মধ্যে পার্থক্য আছে অবশ্যই আছে নামাজ পড়া তাতে জান নাও থাকতে পারে কিন্তু নামাজ কায়েম করা তাতে জান থাকবে তবে হবে আর যদি জান না থেকে মরা হয়েছে থেকে নিতে হবে তফ হাদিস থেকে তাই না তাহলে শুধু কোরআন যারা মানে তাদের কি রূপে ইসলাম মানা হবে মোটেই না কোরআনের ব্যাখ্যা হলো হাদিস সেই হাদিস আপনাকে মানতেই হবে যদি না মানেন তাহলে আপনি জাকাতের তফসিল থেকে পাবেন নামাজের তফসিল থেকে পাবেন নামাজ কায়ম করো কিভাবে করো কত রাকাত করো কোন সময় করো এ তফসিল করানো আছে নেই অতএব হাদিসে যেতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আর এইভাবে একটা মৌলিক নীতি আপনাদের সামনে কথায় কথাই বলে রাখি প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তির নাম কি তৌহেদ তৌহিদ ছাড়া আপনার ইবাদত কবুল হবে না আপনার শিরিক থাকলে ধ্বংস প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মৌলিক দুটো শর্ত আছে সে শর্ত দুটি কি কি আর মুহাম্মাদি কাকে মানে হবে বলতা নির্ভেজালতা ভেজাল থাকলে হবে না আপনি যে কাজটা করছেন জাকাত দিচ্ছেন কার জন্য দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন যদি ভেজাল থাকে তাহলে পরে আপনার জাকাত কবুল হবে না এটা উদাহরণ দিক একজন কর্মচারী বা আপনি নিজে কর্মচারী হয়েছেন একজন মানুষের কাছে দিয়ে সে ব্যক্তি মাসা আল্লাহ ভালো মানুষ পরেজগার মানুষ আপনি তার কাছে কাজ করছেন গিয়ে বলছেন যে আমি তো রেস্টে নিই না কিন্তু সেই মালিক বললো যে তুমি তো মাসা আল্লাহ মুসলমান ছেলে তুমি কাজ করছো কিন্তু নামাজ পড়ো না কেন তো আপনি যায় হোক মাথা চুলকে হ্যাঁ হুঁ বলে হ্যাঁ নামাজ পড়ি না ঠিক আছে মালিক বলল দেখো তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে একশো টাকা বেতন বেশি দেবো নামাজ পড়লে একশো টাকা বেতন বেশি দেবো আপনি চট করে সেটা গ্রহণ করে নিলেন ভাবলেন মাস আলাদ ভালো কথা নামাজ পড়ে রেস্ট নেওয়া হবে আর একশো টাকা বেতনও বেশি পাব আপনি নামাজ পড়তে শুরু করলেন কার জন্য নামাজ আল্লাহর জন্য পড়বেন কিন্তু শুরু করলেন কার জন্য খাটি হলো না ভেজাল হলো ভেজাল হলো আর উদাহরণ দি আমাকে আপনারা চেনেন আপনাদের মাঝে আমার নাম আছে আপনি রুমে যেমন নামাজ পড়েন মসজিদে সেরকম পড়েন হয় একরকম নামাজ নাকি রুমে একটা গেঞ্জি গায়ে একটা গামছা গায়ে নিলেন রুমে নামাজ পড়ছেন আল্লাহ তাই না আল্লাহর জন্য পড়ছেন আপনি যেমন রুমে পড়েন একটা পড়ছেন হঠাৎ করে আমি পেছন থেকে গলা দিয়ে এলাম তখন ভাবলেন ওরে মনন আসছে প্রথম রাখাত হয়েছে দ্বিতীয় রাখাত চলছে দ্বিতীয় রাখারটা এবারে যখন আমার খবর শুনলেন নির নীর ভেজাল আল্লাহর জন্য আর দ্বিতীয় রেকারটা ভেজাল ঢুকে গেল হুজুরের খাঁটি হলো না এখলাস হলো না প্রথম শর্ত হলো এখলাস দ্বিতীয় রাকারটা আপনার ওই যে নাম নেওয়ার জন্য আর বদনাম থেকে বাঁচার জন্য উদ্দেশ্য আলাদা হয়ে গেল জাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এ খ্লাস চাই তাই না এই লোককে দেখিয়ে দান করা যায় দেখেছেন না অনেক সময় কোথাও কিছু বিপর্য সৃষ্টি হলো লোকেরা গিয়ে প্লাকের ব্যানার টাঙিয়ে অমক অমক দান দিচ্ছে আলাদা থাকে কারো ভোটের উদ্দেশ্য থাকে কারো নোটের উদ্দেশ্য থাকে কিন্তু গ্রহণ করবেন তার জাকাত আল্লাহ তালা কবুল করবেন এই হল নম্বর এক কি এখলাস আর প্রত্যেক ইবাদত কবুল হওয়ার দু শর্ত হলো তরিকায় যে ইবাদত আপনি করবেন জাকাত আপনি দেবেন তার মধ্যে তরিকা কার চাই মোহাম্মদুর রসুল্লাহ তিনি কত মাল হলে জাকাত দিতে বলেছেন কিভাবে দিতে হবে কখন দিতে হবে কি নিয়মে দিতে হবে তিনি কিভাবে নামাজ পড়েছেন কোন সময়ে সময়েছেন কি নিয়মে পড়েছেন এই সমস্ত এই নিয়ম যদি আপনি আল্লাহর রসুলের তরিকার মতো নামাজ পড়েন তবেই আপনার নামাজ কি হবে আল্লাহর দরবারে কবুল হবে নচেত না মৌলিকভাবে জানলেন যে জাকাত আপনাকে দিতে হবে আর সেই জাকাত হতে হবে কার জন্য আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আল্লাহ গে জামাতে আদায় করো নামাজ এমন কি জামাতের লোক যদি দেরি করেও নামাজ পড়ে আওয়াল ওয়াকতে না ঢিলে করে পড়ে তবু বাড়িতে আওয়াল ওয়াক্ত নামাজ পড়ে নিয়েও জামাতে যাও যে নফল পড়ো তাই না এরকম নির্দেশ সরিয়ে আছে তার মানে জামাত বর্জন করা যাবে না তোমরা যে সব ভালো কাজ নিজের জন্য পাঠাও আগে পাঠাও তার মানে ভালো কাজ করো আগে পাঠানো হচ্ছে না কেমন আমাদের পাঠানো হচ্ছে আগে তাজেদুহ আল্লাহর কাছে পেয়ে যাবে যা দান করবে আল্লাহর কাছে পাবে আল্লাহ নামাজ প্রদান করো আল্লাহকে উত্তম ঋণ দান করো আহ আল্লাহ আল্লাহ ঋণ চাচ্ছেন আজকে ঋণ দাও আর ঋণ আল্লাহর প্রয়োজন না তোমাদেরই সমাজে তোমাদের আত্মীয়তার মধ্যে তোমাদের পরিবেশে কিছু মানুষ অভাবী আছে তাদের জন্য তোমরা ঋণ দাও আজকে আল্লাহকে ঋণ দিলে ঋণ পরিশোধ করবেন আল্লাহ কেমন আল্লাহ যে মঙ্গল যে ভালাই যে কল্যাণ যে ভালো কাজ তোমরা পাঠাচ্ছ কেয়ামতের জন্য কালকের জন্য से दिन आत्तम रूपे पा तुनियाते लोके सूद नल्ला तलाधन कर आल्ला तलाधन करण आल्ला तला हाथ से पवित्र दान के ग्रहण कर सकम प्रतिपालन करें से बाड़ान से भाव जेम तुम्हारे छोट छागल छाना किंबा घोड़ार छाना किटे छाना के मानस करो आस्ते आस्ते कि दान सामान्य दान तिल एकदम पहाड़ हो जाए আল্লাহ তালা গ্রহণ করেন কাল পাবেন এখানে আল্লাহ করে এবং জাকাতম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও আতার মানে কি যদি না নামাজ পরে না জাকাত দেয় তাহলে রাস্তা ছেড় না তার মানে তাদের আল্লাহ তালা জেহাদের আদেশ দিয়ে বলছে নামাজ না পড়লে না দিলে তাদের বিরুদ্ধে তারা যদি তোবা করে নামাজ পরে জাকাত দেয় তাহলে পরে তোমাদের ভাই তাহলে তারা তোমাদের ভাই আর যদি তা না করে তাহলে তারা তোমাদের ভাই নয় প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি এরপরে আবার আপনাদের সাথে আসবো সাথে থাকুন কাছে থাকুন বাকি কথা পরে বলবো ইনশা لبيك اللهم لا شريك لك لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لك والملك لا شريك لك يوجد توجان মহান الله تعالی শরীয়ত প্রদান করেছেন একটা রুলিংস আছে একটা বিধান আছে কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমি করব। চলুন আমাদের জীবন আরো ন্যায়নি প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পড় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় जुर्ण सम्पर्क मान हलो नाम जकत भाई नाम गुरुतंगे जकत गुरुत्व এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিনের আদেশ হচ্ছে নামাজ আর এবং বুনিয়াদ হলো পাঁচটা জিনিসের উপরে তাই না প্রথম নম্বর কি সাক্ষ্য দেওয়া আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহুদ নেই আর মুহাম্মদুর রসুল মানে আল্লাহর ইবাদত করবেন না আর মুহদুর রসুল কার তরিকা অনুযায়ী ইবাদত করবে রসুল উল্লাহর তরিকা অনুযায়ী ইবাদত করবে তবে মোহাম্মদুর রসুল সুতরাং বুনিয়াল ইসলাম ইসলামের বুনিয়াদ হল পাঁচটা এই সাক্ষ্য দেওয়া সময় কি বলতে হয় আসহাদা তাই না কালেমা তাই এবার কিংবা আব্দু হুয়া রসুল যখন বলা হবে ইসলামের মূল মন্ত্র কিংবা কালেমায় আল্লাহ মোহাম্মদ এক জায়গায় করে দিলে সিরিক হবে এটা এত বড় আশঙ্কা নেই আরবি যারা আরবি পরে তারা ঠিক ওই রকমই পরে একটু কমা দিয়ে পরে কমা দেওয়ার অভ্যাস আগে ছিল না এই জন্য কোরআন মাজিদ জায়গাতে কমা ব্যবহার হয়নি কিন্তু বর্তমানে যখন কমা ব্যবহার হচ্ছে ভাষার ভাবগত দিক খেয়াল করে আপনি বলতে পারেন ঝান্ডা সেই ঝান্ডাতে লেখা ছিল লাইল্লাহ মুহম্মাদ রাসুল্লাহ যাই হোক ওটা অন্য কথা এখন কথা হলো কি ইসলামের বুনিয়াদ হলো কি তাহলে কালেমা দু নম্বর কি নামাজ তিন নম্বর জাকাত তিন নম্বর জাকাত আর এই জন্য অন্যান্য রোজার থেকে হজের থেকে জাকাতের ইসলামের যে কোনো অস্বীকার করে সে কাফের হয়ে যাবে নামাজ নামাজ যদি কেউ অস্বীকার করে কাফের হবে না হবে না কিন্তু নামাজ যদি কেউ অবহেলা করে না পড়ে তাহলে আমাদের মধ্যে একতলাফ রয়েছে সে কাফের কিনা সে কাফের হয়ে যায় না কুফরি করে একতেলাফ রয়েছে কিন্তু যখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো আবুবাকার সিদ্দিক রাজি আনহু জামানাতে তখন তিনি বলেন আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে জেহাদ করব। যারা নামাজ ও জাকাতের মাঝে পার্থক্য করে নামাজ করবে না হকাকালু কাতল আলাহা सकल मुसलमान रा जकत फरज हार बेपारे एक ना जकत ना दिल चलो ना असम्भव जकत सकल शर्त बर्तमान थका सत्तेजेब हवा के अस्वीकार कर जी सेफे जीत नाजा के पक्षानदपुण्य अवहेला जकत प्रदान ना तब से फासेक गण्य है फासेक तक बड़ कबीरा गुणा बड़ कबीरा गुणारिकार होती मारा गेले ক্ষমা শাস্তি ব্যাপারে আল্লাহর দিন থাকবে আল্লাহ করবেন আর না হলে তাকে শাস্তি ভোগাবেন কারণ আল্লাহ করেন বাকি ছাড়া অন্যান্য গুণা সিরিখ থেকে ছোট অন্যান্য পাপকে আল্লাহ ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা ক্ষমা করেন এখানে একটা কথা বুঝে রাখুন পাপ হলো তিন প্রকার পাপ হলো তিন প্রকারিরা আর আকবর না সরাসরি জাহান নামে যাবে কথা বলা যাবে না কি বলতে হবে আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন ইচ্ছা না করলে তাকে তার পাপ অনুযায়ী জাহান নামে শাস্তি ভোগাতে পারেন পরে আল্লাহ তালা ক্ষমা করবেন না আকবরুল কাবাই আল্লাহ তালা ক্ষমা করবেন না কখন তোবা না করে মারা গেলে আজি তোবা করে দুনিয়াতে আকবরুল কাবায় হতে পারে তোবা যে ছটা শর্ত আছে সেই শর্তানুযায়ী যদি কেউ তোবা করে সিঁড়ি থেকে তাহলে কাল কেয়ামতের দিনে আল্লাহ তালা দুনিয়াতে মাফ করছেন কেমত মাফ করবেন কিন্তু তোবা না করে মারা গেলে সমস্যা কাল কেয়ামতে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর নম্বর কাবিরা গুনা করে যে মারা গেছে চুগলি করে মারা গেছে গিবত করে মারা গেছে মিথ্যা কথা বলে মারা গেছে খুন করে মারা গেছে ঘুষ খেয়ে মারা গেছে সুদ খেয়ে মারা গেছে এরা সব জাহান নামের কাজ করেছে তাই না কিন্তু যারা সরাসরি জাহান নামে যাবে আল্লাহর ইচ্ছা হলে যাবে আর যদি আল্লাহ ইচ্ছা করে দেন যাবে না আর আল্লাহ ইচ্ছা হলে কিছুদিন জাহান নামে ভুগিয়ে তারপরে আবার তৌহিদের গুনে যেহেতু নামাজ পড়বেন সাগিরা গোনা ঝরে যায় যখন হজ করবেন সাগিরা গোনা ঝরে যায় ওমরা করবেন সাগিরা গোনা ঝরে যায় তাই না এটা হচ্ছে সাগিরা গোনার কথা কিন্তু কাবিরা হচ্ছে অবস্থা এই যদি কেউ জাকাত না দিয়ে মারা যায় তাহলে কাল কেমতে তিনি আল্লাহ ইচ্ছাধীন থাকবে এবং আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন তাকে নচেতাম জাকাত মহান সৃষ্টি কর্তা আল্লাহ থেকে বান্দার একটি বিধান যার দ্বারা তিনি বান্দাকে তার প্রিয় বস্তুর দান করতে আদেশ করেছেন এবং তার মাধ্যমে তাকে পরীক্ষা করছেন যে বান্দাকে আমি যা দিয়েছি লোভনীয় মাল হচ্ছে লোভনীয় তাই না আল মাল খাদেরা একদম শস্য শ্যামল যেমন সজীব থাকে আর সেই দিকে যেমন গরু ছাগলের মন কেমন টান থাকে सबुज घास दिखे कैमन टेमी मानुषम परीक्षा करते चेन से माल जकत कर सन्तुटी कमना करकता की जकत की আল্লাহ নবী সাল্লামের যে আমির উমারা তখন ছিল তখন যে জাকাত আদায়কারী ওসুলকারী ছিল সে তখন আমাদের বর্তমানে আমাদের পরিবেশ হিসেবে দেখতে হবে যেমন এখন সৌদি আরবে আছে আদায়কারী আছে সৌদি আরবে জাকাতের অফিস আছে জাকাতের আদায়কারী আছে কিন্তু আমাদের দেশে নেই আমাদের দেশে ওই মাদ্রাসা থেকে কিংবা কোনো গরিব মানুষরা চাইতে যায় তারাই পায় তাদের হাতে দিয়ে আদায় হয়ে যাবে যদি আপনার আমি থাকে সর্দার থাকে তার মাধ্যমে ভেতরা আদায় করবেন তাতে কি হয় তাতে হিসাবটা ঠিক মতো হয় আর একা একা যদি দেন তো হয়তো দেখা যাবে যে আপনি একটা মানুষকে জাকাত দিলেন তাকে অনেকেই দিয়েছে আবার একটা মানুষ আছে যাকে আপনি দেন নেই আর কেউ দেয়নি এতে সমস্যাটা কি হবে যে সমস্ত মানুষ ঠিক মতো হক পাবে না কিন্তু এক জায়গায় জমা হলে যেমন একটা জামাতে শহরে যদি হয় একটা জামাত গ্রামে যদি হয় একটা মসজিদে যদি জমা হয় তাহলে তাদের মধ্যে লিস্ট থাকবে তাদের মধ্যে সমভাবে ভাগ করে দেওয়া যাবে এটা হচ্ছে উত্তম পদ্ধতি। এমন নয় যে আপনি একজন গরিবকে দিলে ওদের জাকাত কবুল হবে না তা না আপনি যদি মনে করেন যে সে হকদার এটা ভালো কথা আপনি আপনার সর্দারের মাধ্যমে দেবেন কিন্তু অনেক মানুষ আছে যাদের ভিতরে লোভ আছে নাম নেওয়ার বলে আমি সর্দারকে দিলে ওরই নাম হবে আমার নাম হবে না আমি নিজে নিজে দেবো এই ব্যক্তিত্ব আর নাম নেওয়ার উদ্দেশ্য হলে তার জাকাত আদাই হবে না যদি আপনার সিস্টেম থাকে জামাতের মধ্যে সিস্টেম থাকে যে আপনার ফেতরা জমা করবেন কোরবানির চামড়া টাকা যেমন জমা করা হয় এবং একত্রভাবে ভাবে বিলি বন্টন করা হয় সেটা হচ্ছে উত্তম যাতে করে কেউ পাবে কেউ পাবে না এরকম হবে না আর কি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিকভাবে মানার وابن جلاله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين الله اكبر الله اكبر মহান থেকে মহানি তো সর্বশ্রেষ্ঠ বাণী क तो कार्यकरी भा कुरान हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित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 सत्यता बोला देख सत्यमोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सात